আসসালামুকুমতি আলহামদুলিল্লাহ নবীনা মহম্মদি আজমায় সমানত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদিতাব থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কিতাবুল ফাজাইল ফাজাইল ফজিলতির বিষয় ইতিমধ্যেই আমরা কিছু আলোচনা শুনেছি আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু করব সেটি হলেই ওয়ানহ কাল কলা রসুরাহি সাল্লা আবু হুরাই রাজিয়ালহ তিনি বলেন রসুর সাল্লাম বলেছেন যখন আজান দেয় মু আদার শতান শয়তান সেখান থেকে পলায়ন শুরু করে দেয় সেখান থেকে ভেগে যায় ওয়ালাহু জাত হাত্তালমা আত্মাদ্দিন এবং তার বায়ু বের হয় এবং অতক্ষণ পর্যন্ত সে পলাতে থাকে যতক্ষণ পর্যন্ত যেই জায়গা পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে সুবাহান আল্লাহ বায়ু বের হয় তার পেছন থেকে এবং সে সেই জায়গা থেকে পলায়ন করে দূরে চলে যায় যে জায়গায় আজান হয় ফঈদা কুদিয়ানা আকবাল আজান যখন শেষ হয় তখন আবার সে ফিরে আসে হত্তা ইদা সৌয়বিস আদব এরপরে যখন একামত দেওয়া হয় তখন সে আবার পলায়ন করে আবার চলে যায় দূরে হত্তা ইদা কুদিয়া তকবাল এরপর যখন একামত শেষ হয়ে যায় তখন আবার শয়তান চলে আসে চলাতে যখন মানুষ হয় তখন শয়তান এসে দেয় তাকে অনেক চিন্তা মাথার ভিতরে নিয়ে দেয় লিমা লাম কুরমিন কাবল ওই সকল জিনিস তার এসে যায় যা পূর্বেও তে করে নাই তা ইয়াজাল্লা রজুল কামসাল্লাহ কি মানুষের এমন অবস্থা হয়ে যায় সে নিজে ভুলে যায় যে কত টাকা সড়াত পড়ল তো এই জন্য এটা হলো মোয়াজ্জিনের ফজিলত যে মোয়াজের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত শয়তান ভেগে যায় তার তার জন্য বিশেষ ফজিলত যে পাক তার আওয়াজকে কত মর্যাদা দিয়েছে যে তার আওয়াজের সাথে আজানের আওয়াজের সাথে শয়তান টিকতে পারে না বুহারি মুসলিম হাদিস ওয়ান জানতে পারবো আজকে সেটি হলেই যে আবদুল্লাহবিন আল্লাহ নবী সালাম বলেছেন তুমুল মুআদ্দিন যখন মুআ আজান শুনবে ফকুলা ইয়াকুল তো মুজিন যা বলে তোমরাও তাই বলল অর্থাৎ আজানের জবাব দিতে হবে সে বলছে আল্লাহ আকবর তুমিও বল আল্লাহ আকবার সে বলেছে আসে আল্লাহ তুমিও বল্লাহ আল্লাহ তবে একটু পার্থক্য আছে সেটা হলোই সুম্মা সাল্ল আলাইয়া এরপর তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো ফাই হুমান সাল্লাহ আলাইয়া সালাতন সাল্লাহুআ আলহিবিহা আসারান কারণ যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে পাক তাকে দশ বার তার একটি ওসিলার দোয়া করো ওসিলা কি জান্নাতে বিশেষ একটি স্থান আছে আল্লাহর বিশেষ কোন ব্যক্তি আমি হব যাকে জান্নাতের ওই বিশেষ স্থান দেওয়া হবে ফমান যে ব্যক্তি আমার জন্য সেই ওসিলার দোয়া করবে আল্লা লাহু সাফাহ ওই ব্যক্তির জন্য আমার সাফাহ হয়ে যাবে তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হলেই যে মজ্জিন যা বলে আজান যত ধন শুনবে তারও তাই বলতে হবে তো বিস্তারিত হাদিসে এভাবে আছে মজ্জিন যা বলবে তুমিও তাই বলো তবে হায়াল আসলাহ এবং হাইয়াল আল সালাহ সময় সে বলবে লা হাউলা ওলা কুয়াতা ইল্লাহ আল্লাহ দুই জায়গায় লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা আব্লাহ তো বাকি সব মাজিন যা বলে শ্রোতারাও তাই বলবে এখানে একটা জিনিস সেটা হলই যে আমরা অনেকেই মজিন যখন বলে আসাদু আন্না মুহাম্মাদার মোহাম্মদার্লাহ তখন সেটা না বলে অনেকে বলে সাল আলাইস্লাম নাকি তাই বলে না তো যেহেতু আল্লাহ নবী বলছেন যা বলে তুমিও তাই বলবা তো মজিন আসাদু আন্না মুহাম্মার এটা বললে তোমরাও সেটা বলবা আর সাধু আন্না মোহাম্মদ রসুল এটাই বলতে হবে অনেকেই এই শব্দ শুনে তার অঙ্গুলিকে চুমো দিয়ে আবার চোখে লাগাই হ্যাঁ এটা আমাদের দেশে কিছু লোক করলেও খুবই কম সংখ্যক এই আমলের দলিল নেই এটা অনেকেই রসুল সালামকে মোহব্বতের দোহাই দিয়ে ওনাকে ইস্কের দাবি করে এ কাজ করে থাকে তো আমরা বলবো যে শরীয়ত আল্লাপাক পরিপূর্ণ করে দিয়েছেন পরিপূর্ণতার অর্থ হলে যে ভরা গিলাস যদি পানি দিয়ে ভরে দেওয়া হয় সেটাকে পরিপূর্ণ করে দেওয়া হয় তাহলে পরিপূর্ণ গিলাসে যদি উপর থেকে এক ফোঁটা পানি দেন তাহলে গিলাস থেকে এক ফোঁটা পানি বাহিরে চলে আসবে এটার নাম হলো পরিপূর্ণ তাহলে উনি যেভাবে করেছেন সেইভাবে অতটুকুই করতে হবে ওর চেয়ে বেশি করা প্রয়োজন নাই করলে ওই জায়গা থেকে একটা সুন্নদ বের হয়ে চলে আসবে তো মুজীন যা বলে তাই বলতে হবে শুধু সময় লা হয়াল ইল্লা হিয়ালসুমাই আর আজান যখন শেষ হয়ে যাবে তখন এটাও হয়তো আমাদের জন্য অনেকের জন্য নতুন যে তারপরে দূর পাঠ করতে হয় আর দরুদটা কোনটা সবচেয়ে সুন্দর দূরদ দরুদ ইব্রাহিম আল্লাহমা সল্লাহ আলম মহম্মদ ওলা আলী মোহাম্মদ কেমা সল্লাহআ ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম আল্লাহম বারিক আল মহম্মদ ওলা আলী মোহাম্মদ কেমা বারাক ইব্রাহিম যখন তোমরা আজান শুনবা মুআদিন যা বলে তোমরাও তাই বলো হাদিস وعن جابر الذي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء جبكتي أزان شن به أزان ربور أي دعاة بول به رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت له شفاعة يوم القيامة ওই ব্যক্তির জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে যাবে তো যেই হাদিসটি আমরা পূর্বে শুনলাম আল্লাহ নবীলাম বলেছেন যে মোয়াজিন যা বলে তোমরাও তাই বলবা এরপর আমার প্রতি দরুৎ পাঠ করবা এরপরে আমার জন্য ওসিলার দোয়া করবা যে ওসিলার দোয়াটি এটি আল্লাহ মর্বাহাজিদ দাওয়া ও সালাত আতি মোহাম্মদা তাহলে আজহানের উত্তর কীভাবে দিতে হবে মোয়াজিন যা বলে তাই বলতে হবে এবং তারপর দূরত পাঠ করতে হবে তারপরে এই দোয়া পড়তে হবে এই দোয়া যদি পড়া হয় তাহলে তার জন্য কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাম বিশেষভাবে সুপারিশ করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আজানের ফজিলর সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম তো এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে আছে তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবে ইনশা আল্লাহ পথে যায় না তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লহী মলদ তবে কি ইচ্ছা করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্তিবি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না क्यों इसलम पथ के निर्वाचन ना कर पथे चला जाए रविवार रुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम डायलग डाय Discussion, discussion discussion debate, debated debate, debate, rebut rebuttal, rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shommukh samore protiriyosh protibar rat 9 tay apunoshomprochar shokal 10:30 tay bangladesh e tv bangla আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আজানের ফজিল সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম তো আল্লাহ নবী ইসালামের বাণী শুনেছি তিনি বলেছেন যখন মোয়াজিনের আজান শুনবা তখন তুমি তাই বলো মোয়াজিন যা বলেছে শুধু হায়ার হায়া সালাহাল সময় বিতে হবে এরপরে দরুস পাঠ করতে হবে নবী আসালাম উপরে এরপরে ওনার জন্য সাফা وسيل الدعاء اللهم رب هذه الدعوة التامة وعن سعد بن أبي وقاس نذي الله عنه أن عن النبي صلى الله عليه وسلم أنه قال من قال حين يسمع المؤذن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر له ذنبه رواه مسلم سعد بن أبي وقاس نذي الله تعالى وثنبالين রসুল্লা সাহা বলেছেন যে ব্যক্তি মিনের আজান শুনবে আজান শোনার পর যদি এই দোয়াটি পড়ে আসাদু ইহ্লাহ রবিহাম্মী ইসলাম এই দোয়াটি কেউ যদি পড়ে তাহলে এর আর নতুন ফজল সেটা হলিউ আল্লাহু আল্লাহ তালা তার পিছনের সকল গুণা ক্ষমা করে দেন তাহলে আজানে এরপরে ওনার ওসিলার জন্য দোয়া তারপরে এই দোয়াও পড়া যেতে পারে যার যতদুক সম্ভব যতদূ সে মুখস্থ করবে যত আমল করবে যে আমলটি হাদিস থেকে সাব্যস্ত আছে আল্লাহ পাক তাকে অত বেশি নেকিয়ে দেবে ইন হাদিস আনাসম তিনি বলেন রসুলাম বলেছেন যে আজান এবং একামতের মাঝখানির সময় দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক প্রত্যাখ্যান করেন না দোয়া কবুল হওয়ার বিশেষ একটি জায়গা সেটা হলো আজান এবং একামতের মাঝখানির সময়। আজানের পর থেকে একামত পর্যন্ত যত সময় আছে। এই সময় মসজিদে যে দুই চার যতটুকু সম্ভব সূন্য সলা আদায় করলেন এরপর আল্লাহ কাছে দোয়া করা যেতে পারে এই দোয়ার জন্য একা একা হাত তুলেও দোয়া করতে পারেন আর তাও যদি না হয় হাত না তুলেও দোয়া করতে পারেন যার যেরকম সুবিধা হবে নিজের জন্য নিজের পরিবারের জন্য সন্তানাদের জন্য এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি বাবু ফাজল সালাওয়াত এখন আমাদের সামনে যেই নতুন পরিচ্ছেদ আসছে সেটি হলো সালাত এর ফজিলত নামাজের ফজিলত এ বিষয়ে সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্না তানহা, আনিল ফাহ মুনকার নিশ্চয় সলাদ মানুষদেরকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে সলাৎ নামাজ মানুষদেরকে অশ্লীল এবং সকল ধরনের খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে সলাাত وعن أبي هراد رضي الله عنه قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباد بأحدكم يغتسل منه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء؟ أبو هراد رضي الله تعالى تقول رسول الله صلى الله عليه وسلم كيف قالت شوني چين؟ تقول تقول أرأيتم تم لو أن نهرا بباد بأحدكم تم دير বাড়ির সামনে যদি কোনো নদী থাকে হুকুল্লা খামসামার রাতিন আর ওই ব্যক্তি যদি ওই নদীতে পাঁচবার গোসল করে ফাল ইয়াবুক আমিন দাঁড়ানি হি তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কালু সাবেক লা থাকতে পারে না মা ইয়াবো কামিন দ্বারা নিহি সেই তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না قالتني بلن فذلك مثل الصلاوات الخمس اتیه لو ادهرون پانچ وقت صلاة يمحو الله بهن الخطايا اللہ تلائی صلاة مدومه منوشیر شقول گناه کے عبابه کما کردن سبحان الله تحولی کنو بیکتی جو دی پانچ بار گوشل کرن تار شوریل جرکو موائلہ تکتے پارینا تک پانچ وقت صلاة عدائی کرلی اوی بیکتیر گناهو تکتے پارینا এ বিষয়ে আরেকটু ব্যাখ্যার সাথে আমরা আগেও বলেছি যে গুনামাপ হয় কিভাবে যেমন অজুর ক্ষেত্রে শুনেছেন যে যখন ব্যক্তি অজু করে তো অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে সব কিছু ঝরে যায় গুণাগুলি ঝরে যায় এরপর অজু বাড়ি থেকে করে আসা বেশি উত্তম বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে সালাতের উদ্দেশ্যে যখন অজু করেছে আসা হবে প্রত্যেক কদমে আল্লাপারা নেকি দিবেন এবং প্রত্যেক কদমে আল্লাহ তারা গুনামাফ করবেন এতেও গুনামাপ হচ্ছে এরপরে প্রবেশ করার পর সলাৎ আদায় করা নফলসন্নত যতটুক পরবেন তার স্বভাব আলাপাক দিবেন তার দ্বারা গুণামাফ করবেন এরপরে সলাতের জন্য যতক্ষণ অপেক্ষা করা হবে সেটাকেও সলাৎ বলেই গুণ্য করা হবে এবং বলেছেন যে এভাবে যদি আগে আসতে সে আসলাবাতুল খামসু আল জুমাতুল জুমাতি এক নামাজ থেকে নে আর এক নামাজ পর্যন্ত এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত যখন মানুষ নিয়মিতভাবে এবাদত করে আসবে সময়টুকুর গুনা অটোমেটিক সেগুলি আল্লাপাক মাফ করে দিবেন তবে বলেছি সেই গুণাগুলি সগিরা কবিরা গুনা নয় সগিরা গুনা মাফ হয়ে যাবে ওয়াহান তিনি বলেন রসুলাম বলেছেন যে পাঁচ অক্ট সালাতের উদাহরণ হলেই যে তোমাদের বাড়ির সামনে দিয়ে গভীর স্রোতধার কোনো নদী বয়ে যায় এবং ওই ব্যক্তি সেখানে পাঁচ বার গোসল করে তার যে রকম ময়লা থাকতে পারে না পাঁচ অক্ত সালাদ আদায়কারীর গুণাও তার থেকে এভাবে ধুয়ে চলে যায় মুসলিমের আসব আমিন ইমরাতিন কবুল হতন আবদুল্লাহিনাজিয়ালাহ তিনি বললেন একজন ব্যক্তি সে হঠাৎ করে কোনো একটি মহিলাকে চুমো দিয়ে বসে কোন একজন মহিলাকে চুমো দিয়ে বসে তো চুমু দেওয়া হঠাৎ করে অন্যায় কাজ ফবী সাল্লাহ সাল্লাম ফ আকবরাহু তো ওই ব্যক্তি আল্লাহ নবী সাল্লামের কাছে এসে এই খবরটি বললেন যে এই ব্যাপার আমাদের দ্বারা একটা অপরাধ হয়ে গেছে কি যে আমি হঠাৎ একটা মেয়ে পথে হেঁটে যাচ্ছিলো আমি তাকে চুমো দিয়ে ফেলে দিয়েছি فانزل الله تعالى الله تعالى ayat nazil kul an aqimiss salata tarafainnahari wa zulafam minallail tumra salat adai koro namaz poro diner dui bhage sokal bikal wa zulafam minallail ebong rater kichu ongse innal hasanat idhibunas sayyi'at nischoy nekiir kaj gunake dhuye fele dibe to কল আল্লাহানবী বললেন লি জামি এই উম্মাতি কুল্লিহিম আমার সকল উন্মতির জন্য বখার মুসলাম হাদিস তো এই হাদিসটি অন্য জায়গায় আরেকটু বিস্তারিতভাবে আছে সেটা হলেই যে ওই ব্যক্তি যখন একজন মহিলাকে চুমো দিয়েছে তখন তার যে ভুল হয়েছে এটা সে বুঝতে পেরেছে এবং সেই ভুলের শাস্তি নেওয়ার জন্য আল্লা নবীর কাছে গিয়েছে যে আল্লাহ নুচালাম আমি তো অপরাধ করে ফেলে দিয়েছি জানি না আর শাস্তি কী যেটাই শাস্তি হোক সেটা আমার ভোর প্রয়োগ করুন তো এটা কে বলবে এই কথাটি একজন কোটের কাছে যে বা রাষ্ট্রীয় প্রধানের কাছে যে সে এটা জানে যে এনি রাষ্ট্রীয় প্রধান ইনি কাজী এনি শাস্তি দিবেন এবং জিনার যেটা সর্বশেষ শাস্তি সেটা হলো মৃত্যু বিবাহিতর জন্য তাহলে এই ব্যক্তি জানার পরেও তার কাছে যে শিকার খাচ্ছে তার মানে কি সে এই কাজটি করে অনুতপ্ত হয়েছে সে মেনে নিয়েছে যে আমি অন্যায় করেছি এবং সে এই অন্যায় থেকে পবিত্র হতে চাই তাহলে যে কোনো ব্যক্তি সে যতই বড় গুণা হোক না কেন গুনার পর যদি সে অনতাপ্ত হয় এবং সে যদি মনে করে যে আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আর সেই ভুল স্বীকার করে সেটাকে দ্বিতীয়বার না করার জন্য যদি আল্লাহ কাছে তৌবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন। তো এই ব্যক্তি আল্লা নবীকে বললেন তো নামাজের সলাতের আগের মুহূর্তে বলেছিলেন তো আল্লাহ নবী কোন উত্তর না দিয়ে ইমাবতী করতে গেলেন সলাৎ পড়লেন যেহেতু ওই ব্যক্তির ভিতরেই তাকিদ আছে যে ওনাকে বিষয়টা পরিষ্কার হতে হবে যে এর শাস্তি কী তো সলাাতের পর আবার যে বলছে আল্লাহ নবী হাসালান আমি তো যে অন্যায় করেছি আমাকে শাস্তি তো দিলেন না তিনি বললেন তুমি কি সলাত আদায় করেছো নামাজ পড়েছো বলছো হ্যাঁ বলছে নামাজ যখন পড়েছো তারপরে আয়াত বলেন ইন্নআল হাসানাত ইদ হুবিন তোমার দ্বারা একটা অন্যায় হয়েছে অন্যায়ের পর তুমি ভালো কাজ করেছো এই ভালো কাজ ওই আবু কে মুছে দিয়েছান তিনি বলেন রসুলাম বলেছেন পাঁচ অক্ট সালাত এবং এক জুমা থেকে নে আর জুমা পর্যন্ত কফুলিমা বাইনা হুন্না এর মাঝের সময়ের জন্য কাফারা শরুফ মালাম তুকাল কাবা এর যতক্ষণ পর্যন্ত কবিরা গুণা না করবে কেউ যদি কবিরা বড় গুণা না করে তাহলে ওই ব্যক্তির ক্ষমা চাওয়ার দরকারই নেই অটোমেটিক সব গুণা মাফ হয়ে যাবে নামাজের পর নামাজ জুমার পর জুমা থেকে সব অটোমেটিক মাফ হয়ে যাবে রহ মুসলিম মুসলিমের রায়ত ওয়ান ওসমান আফান ما من عمر مسلم تحذر صلاة مكتوبة فيحسن وضوعها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الدنوب ما لم تؤت كبيره وذلك الدهر كله رواه مسلم عثمان بن عفان رضي الله تعالى عنه تني بولن عمي نبي كريم شهر صلى الله عليه وسلم كي মামিনু বা ওর যখন সলাৎ সলাতের সময় হবে ফরজ নামাজের সময় যখন হবে আহা তখন সে যদি সুন্দরভাবে অজু করে ও খুসু আহা এবং ধীরস্থিরতার সাথে সলাচ আদায় করে খুশু এবং খুজু ধীরস্থির সে যদি সলাচ আদায় করে অরুকু আহা এবং রুকু সহ সলাৎ মানুষ যখন আদায় করে নামাজ যখন আদায় করে তার জন্য গুরুত্বপূর্ণ একটা রুকুন এবং ওয়াজিব কাজ সেটা হলেই যে তোমা নিই না আরাম আরামের সাথে আস্তে ধীরে সলাৎ আদায় করা তো রুকু করার সময় সুন্দরভাবে পরিপূর্ণ রুকু করা রুকুতে যে দোয়া আছে সুবাহান রবিআলা আলা আজকম তিনবার পড়া রুকু থেকে সোজা খারা হয়ে রব্বানা হামদ এর আগেও দোয়া রব্বানা ওালাকলহামদান মোবাড় ফি এইভাবে সুন্দরভাবে দোয়া পড়ে তারপরে আবার সেজদাই যাওয়া সেজদাই গিয়ে সুন্দরভাবে তিনবার শেষদার দোয়া পড়া। সেজদা থেকে উঠে বসা দুই শেষদার মাঝখানে ধোয়া পরা এভাবে আস্তে আস্তে এমন না যে রুকু থেকে উঠলাম সোজা খাড়া না হয়ে সেজদায় গেলাম আবার সেজা থেকে উঠলাম মাঝখানে কিছুই পড়লাম না আবার সেজে গেলাম তো এটা খুসু খুজু নামাজ নয় আল্লাহ বলছেন কদ আফলাহ আল্লাদিন ওই সমস্ত মমিন তারা সফল এবং কামিয়াব হলো আল্লাদিন খাওয়াশিয়াউন যারা মনোযোগ সহকারে সলাত আদায় করে তো বললেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করবে রুকু আহা এবং তার পূর্বের সকল সখিরা গুনার জন্য এই নামাজটি কাফারা বলে গুণ্য হবে মা আলাম তুতা কাবিরা যতক্ষণ পর্যন্ত সে কাবিরা না করবে অধা লিখা দাহার কুল্লাহু আর এটার জন্য কোনো সময় নির্ধারণ নেই কোন নির্দিষ্ট মাস নেয় পুরা বছর এই ফজিলত চলতেই থাকবে রাহ মুসলিম মুসলিম রবায়াত করেছেন তো এবাহতের ক্ষেত্রে যত ফজিলত আমরা শুনছি সেই অজু সংক্রান্ত হোক অথবা আজান সংক্রান্ত হোক অথবা সালাত সংক্রান্ত সব বিষয়ে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হলেই যে অজু করতে হবে সুন্দরভাবে নামাজ পড়তে হবে সুন্দরভাবে তো এই সুন্দর যে যোগটা দেওয়া হচ্ছে এর অর্থ হলে এই যে এই সুন্দর আমার দৃষ্টিতে নয় শরীয়তের দৃষ্টিতে সুন্দর যেটা আমার দৃষ্টিতে নয় শরীয়তের দৃষ্টিতে নবী করিম সাল্লা সাল্লাম উনি ধীরস্থিরতার সাথে সলাৎ আদায় করতেন এবং উনি বলেছেন সাল্লু কামা রাই তুমুনি ও সাল্লি তোমরা আমাকে যেভাবে সলাৎ আদায় করতে দেখছ তোমরা ঠিক সেইভাবেই পড়ো তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন আল্লাহ পাক আমাদের মৃত্যু না দেন এবং আমাদের সকলকে যেন পাঁচ সালাদ নিয়মিতভাবে আদায় করার তৌফি দান করেন ওয়াসুরানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি प्रिठी बिते ए और्थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पावा चाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकु मिन्मा रजकनाकुम मिन्कबलि अन्याथिया योमुल्ला बैउन फीही वला खुल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 BIC code बे इ कर रेट पीस टी डट ई मानवार समाधान